উপলক্ষে উইং এর বিশেষ লেকচার সিরিজটি আজকের পর্বের নাম দেওয়া হয়েছে হাজার সৈন্য থেকেও মূল্যবান এক আঙ্গুল আল হাফিজ আব্দুল গনিয়ালি ছিলেন হাদিসের একজন ইমাম তিনি আমজনতা উলামা উভয়ের নিকট পরিচিত ছিলেন তিনি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন এবং সকলে তাকে পছন্দও করত তিনি ছিলেন সত্যবাদী আর তার ছিল একটি নরম হৃদয় এবং আল্লাহর ভয়ে ক্রন্দনরত দুটি চোখ তার মতো হক আলিমদের বেশিরভাগ সময় শাসক শ্রেণী হিংসা আর ভয় করে কারণ শাসকরা কোনদিন হক আলিমদের নমনীয় করতে পারেন শাসক শ্রেণী লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে পুতুল সদৃশ কিছু চাটুকার আর ভণ্ড আলিম তৈরি করে তাদের এবং আল্লাহর আইন বিরোধী কাজের পক্ষে জনমত গঠনের জন্য এর পরেও হক আলিম খুঁজে পাওয়া যায় যার হয়তো সারাদিন চলার মতো যথেষ্ট খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র নেই কিন্তু আল্লাহর ইচ্ছায় সাধারণ মানুষের অন্তরে তার জন্য শ্রদ্ধা আর ভালোবাসার অভাব থাকে না ক্ষেত্রবিশেষে হয়তো খুব বেশি মানুষ তার পক্ষে থাকে না তবে যারাই থাকে তারা বাতিলের অনুগত চাটুকারদের থেকে বেশি কার্যকরী একদিন সঠিকভাবে বলতে গেলে পাঁচশো চুরানব্বই জিলহজ মাসের চব্বিশ তারিখে দামাকাশের এক এলাকায় তিনি আকিদার উপর ক্লাস নিচ্ছিলেন দুজন লোক তার ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে উঠল এরা ছিল আল খতি দিন এবং আল কাজী বিন তারা শাসকের কাছে গিয়ে বলল যে এই লোক অর্থাৎ আব্দুল গনি ভ্রান্ত ফলে সেই শাসক আব্দুল গনী রহিমাহুল্লাহ এবং অভিযোগকারীদের মধ্যে একটি বিতর্কের আয়োজন করলো। বিতর্কে আব্দুল গণি রহিমাহুল্লা জিতে গেলেন এই ঘটনায় দুই আশারি আরও রেগে গেল এবং তারা আবার শাসকের নিকটে গিয়ে তাকে প্ররোচিত করতে থাকল ততক্ষণ পর্যন্ত তারা থামল না যতক্ষণ না পর্যন্ত শাসক বিরক্ত হয়ে এই আদেশ দিল যে আব্দুল গনি আল বাগদিসি তুমি আমার দেশ ত্যাগ কর আব্দুল গণি রহিমাহুল্লাহ চলে গেলেন তবে তিনি যাবার আগে ওই দুই আশারিদের উপর বদোয়া করে গেলেন আল কাজি ইবেন আল জাক্কি একজন বিচারপতি ছিল এবং কিছুদিনের মধ্যেই সে বিচারপতি থেকে একজন পাগল লোকে পরিণত হল হঠাৎ হঠাৎই রাস্তাঘাটে আকস্মিক পাগলামি শুরু করতো এবং দিন কয়েক পরেই সে মারা গেল এবং তার সেই সাথীরও একই পরিণতি হল আল্লাহর কসম এরকম প্রচুর ঘটনা আছে তবে আপনাদের একটি ব্যক্তিগত ঘটনা বলছি যা আমার প্রায় মনে পড়ে যখন আমি একজন কিশোর ছিলাম আমার বাবা এখানকার এক মসজিদে ক্ষুদবাদিচ্ছিলেন যুব বয়সে এই মসজিদ তৈরি করার সময় তিনি সহায়তা করেছিলেন যখন তিনি এ দেশে প্রথম এসেছিলেন উনিশশো আশির দিকের সময়ে খোমিনী এত বেশি জনপ্রিয় ছিল যে তাকে ত্রাণ কর্তার মতো মনে করা হতো যে কিনা সমগ্র মুসলিম বিশ্বকে স্বাধীন করবে ফেলিস্তিন মুক্ত করবে এবং আরো অনেক কিছু করবে সুন্নাহের অনুসারীদের এমন একটি বাসস্থান পাওয়া যেত না যেখানে তার ছবি ছিল না আল্লাহ তাকে ধ্বংস করুন সে সময় আমার বাবা পাকিস্তান থেকে একজন শায়েখকে আমন্ত্রণ করেন যার নাম ছিল এহসান ইহির তিনি শিয়াদের মুখোশ খুলে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং সম্ভবত শিয়ারাই তাকে আমাদের এখান থেকে যাওয়ার এক বছর পর হত্যা করে শায়েখ এহসান ইলাহি জাহির পাকিস্তানে যাওয়ার পর শিয়াদের দ্বারা আক্রান্ত হলেন কারণ শিয়ারা সেখানে সংখ্যাগরিষ্ঠ ছিল তারা তার ব্যাপারে খারাপ খারাপ কথা বলত পরবর্তীতে মসজিদে সুন্নি দাবিদের একজন লোক একবার উম্মুল মুমিন আইসারাদ আনহাকে নিয়ে মর্যাদা হানিকর মন্তব্য করল ফলে আমার বাবা শিয়াদের প্রকৃত আকিদা প্রকাশ করার জন্য ক্ষুদা দিলেন এবং আমার জানামতে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটাই প্রথম ঘটনা যখন শিয়াদের আকিদাকে এভাবে উন্মোচিত করা হল আল্লাহ আমার বাবাকে আমলে পরিপূর্ণ দীর্ঘ জীবন দান করুন তিনি এটা প্রয়োজনীয় মনে করেছিলেন কেননা তখন এমন লোক পাওয়া খুব স্বাভাবিক ছিল যে বলতো আমি আগে সুন্নি ছিলাম এখন আমি শিয়া সেই ক্ষুদায় আমার বাবা শিয়াদের সম্পর্কে যা বলেছেন তাকে তখনকার এক নেতা ফিতনা হিসাবে আখ্যা দেয় এবং পরবর্তীতে সেই মসজিদ থেকে আমার বাবাকে বহিষ্কার করা হয় যেই মসজিদ আমার বাবাই প্রতিষ্ঠিত করেছিলেন আর সেই নেতা সেই লোকদেরই একজন ছিল যাকে আমার বাবা মসজিদে নিয়ে এসেছিলেন সে আরও ক্ষতি করতেই থাকল একদিন যখন সে আমাদের এক মারাত্মক ক্ষতি করল আমি আমার বাবাকে তো আ করতে শুনলাম আল্লাহ যেন তার চোখ অন্ধ করে দেন ওই ক্ষুতবার কারণে এখনো আমার বাবার সেই মসজিদে কোনো ক্ষুদ বা দেওয়ার অনুমতি নেই অথচ আমার বাবাই সেই মসজিদ নির্মাণ করেছিলেন এরপর সময় যেতে থাকল আমরা সবাই যার মতো জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আর এক সময় ওই লোকের কথাও ভুলে গেলাম পনেরো বছর পরে মহান আল্লাহরের ছায় একটি বিস্ময়কর ঘটনা ঘটল আমি একটি কবরস্থানে ছিলাম যেখানে আমার এক ছাত্রের মাকে দাফন করা হচ্ছিল আমি একটি উঁচু স্থানে দাঁড়িয়ে কবরের বিষয়ে কথা বলছিলাম এবং সেখানে লোকটির ভিড় ছিল এমন সময় কিছু দূর থেকে একজন অন্ধ লোক আসলো একটি ছেলে তাকে পথ দেখিয়ে নিয়ে আসছিল কথা বলতে বলতে যখন আমার তার উপর চোখ পড়লো আমি অন্নমনস্ক হয়ে গেলাম এবং রীতিমতো ভাষা হারিয়ে ফেললাম দাফন সম্পন্ন হবার পর আমি দ্রুত সেই লোকের কাছে গিয়ে তাকে সালাম দিলাম এবং সালামের উত্তর দিয়ে আমার পরিচয় জানতে চাইল আমি বললাম আমি শায়েক মুস ছেলে তিনি বললেন ও আচ্ছা খুব সম্ভবত তার অতিকৃতকর্মের কথা সে ভুলে গিয়েছিল এরপর আরও কিছু হালকা কথাবার্তার পর সে চলে গেল এবং আমিও চলে আসলাম আমি আমার বাবার কাছে গেলাম এবং তাকে বললাম আপনি জানেন আমি তাকে দেখেছি আমি আমার বাবাকে ঘটনাটা বললাম এবং তিনি বললেন আলহামদুলিল্লাহ সেই লোকটির সাথে আমার দেখা হয় তিনি আসলে খুশি হয়েছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম সেই লোকটি যে অন্ধ হয়ে গেছে তাতে কি আপনি অবাক হননি তিনি বললেন না অবাক হব কেন আমি বললাম আপনি এই লোকের উপর একদিন বদয়া করেছিলেন তিনি জিজ্ঞাসা করলেন কখন পরবর্তীতে আমি তাকে বিস্তারিত মনে করিয়ে দিলাম এবং তিনি বললেন আল্লাহর কসম তুমি ঠিক বলেছ তিনি স্মরণ করলেন সেই সময়কে যখন সেই লোক আমাদের অনিষ্ট করেছিল এবং আরো কত কি করেছিল অবশ্যই এরপর আমার বাবা তাকে এবং অন্যান্য প্রত্যেকটা মুসলমান লোককে ক্ষমা করে দেন যারা আমাদের ওই লোকের থেকেও বেশি ক্ষতি করেছিল কিন্তু কথা হলো অন্তর থেকে যে দুয়া বের হয় তা আল্লাহ পর্যন্ত পৌঁছায় যদি আমার সঙ্গে কবরস্থানে তার দেখা না হতো আমি হয়তো ভাবতাম সে যা করার তা করেছে আমরা দোয়া করেছি ব্যাস কিন্তু দোয়া তীরের মতো আকাশে ভাসে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয় যে এখনই সময় লক্ষ্যভেদ করার আর এই সময় কখন হবে তা নির্ধারণ অবশ্যই আপনার আয়ত্তে নয় আল্লাহর ইচ্ছাধীন আপনার কি মনে হয় পৃথিবীতে যা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে সবই র্যান্ডমলি হচ্ছে আল্লাহর কসম সব কিছুর জন্য আন্তরিক দু যথেষ্ট শুধুমাত্র সঠিক সময়ে কেউ আন্তরিকভাবে দোয়া করলে কারো দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে সেটাই যে কোনো জাতির ধ্বংস ডেকে আনতে যথেষ্ট আশ্রাহি রাহিমাহুল্লাহ বলেছেন তোমরা দু আয় নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করো ফলে তোমাদের দুআ বিফলে যায় তোমরা জানো না দু আয় আছে রাতের তীর অর্থাৎ শেষ রাতের দোয়া কখনো বিফলে যায় না বরং তাদের একটি লক্ষ্য আছে আর যেখানে তারা অবশ্যই পৌঁছাবে শেষ করবার আগে আমি একটি বিষয় অবশ্যই উল্লেখ করতে চাই এটা উল্লেখ না করে আসলে আমি পারছি না সিফাত আসাফা এর দ্বিতীয় খণ্ড এবং সিয়ার আলাম আল এর ষষ্ঠ খণ্ডে বর্ণিত ঘটনা কুতাইবা ইবিন মুসলিম আল বাহেরি একদল সৈন্য নিয়ে খোরাস্তানে গিয়েছিলেন তুর্কিদের সাথে যুদ্ধ করার জন্য কিন্তু যুদ্ধ করতে গিয়ে তিনি হতচকিত হয়ে যান কারণ তার বিপক্ষ দলীয় সেনা দল তার সেনা দল থেকেও দশ গুণের অধিক ছিল এই অবস্থা ছিল খুবই ভীতিকর তাই তিনি চিৎকার করতে লাগলেন মোহাম্মদ ইবেন ওয়াসি কোথায় কোথায় মোহাম্মদ ইবেন ওয়াসি কোথায় ফলে সৈন্যরা ইবেন ওয়াসিকে খুঁজতে লাগল এক সময় তারা তাকে পেল এবং তিনি এক বর্ষায় হেলান দিয়ে আঙ্গুল উঁচিয়ে রেখেছিলেন একই সঙ্গে তিনি সেই আঙ্গুল আর আকাশের দিকে তাকিয়েছিলেন এটা দেখে কুতায়বাহ বলতে লাগলেন যে এখন আমরা অগ্রসর হতে পারি কোথায় বার আসলে এতটুকুই ছিল যে মোহাম্মদ ইবিন ওয়াসি দোয়া করছে কিনা এই কারণে তিনি বারবার জানতে চাচ্ছিলেন মোহাম্মদ ইবেন ওয়াসি কোথায় তিনি বললেন মোহাম্মদ বিন ওয়াসির আঙ্গুল আমার কাছে এক হাজার শক্তিশালী সৈন্যের হাতে থাকা এক হাজার তরবারি থেকেও অধিক প্রিয় ওই ছোট আঙ্গুলটি এক হাজার সৈন্যর থেকেও বেশি শক্তিশালী হতে পারে ওই আঙ্গুলটি রক্তশিরা আর হাড়ের তৈরি কিন্তু যখন সেটা আল্লাহর সাথে দোয়ায় সংযুক্ত হয় তখন সেটা ভয়ঙ্কর হয়ে যায় বিজয়ের পর কুতাইবা মোহাম্মদ ইবিন ওয়াসির কাছে গিয়ে জানতে চাইলেন যে তিনি তখন আঙ্গুল গুছিয়ে কি করছিলেন তিনি বললেন আমি সংযোগ স্থাপন করছিলাম তিনি অবশ্যই সংযোগ স্থাপন করছিলেন তবে সেটা দুনিয়ার কোন সংযোগ নয় সেটা আসলে আল্লাহ সুহানুয়া তালার সাথে তাদের মধ্যেকার সংযোগ রমাদান হচ্ছে দুআর মৌসুম উম্মার জন্য নিজের জন্য যার জন্যই যেই দুআ করতে আপনার মন চায় সেটা এখনি করে ফেলুন আর আপনার ভাইদের মধ্যে যারা অত্যাচারিত এবং পীড়িত দোয়া করার সময় তাদের কথা ভুলে যাবেন না আর মনে রাখুন আদম সন্তানদের কাছে কিছু চাইবেন না তার কাছেই চান যিনি তার দরজা আটকান না মানুষ দরজা বন্ধ করে দেয় কিন্তু আল্লাহ কখনো দরজা বন্ধ করেন না আল্লাহর কাছে না চাইলে তিনি রেগে যান মানুষের কাছে কিছু চাইলেই সে রেগে যায় যেমন আমার কাছে চাইলে আমি রেগে যাই আল্লাহ তো মহত্তম প্রকৃতির অধিকারী ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেঞ্জ অফিয়া অথবা ইউটিউব চ্যানেল অথবা ডবল চ্যানেল স্ল্যাশ